আমাদের অনেকের মধ্যেই একটা প্রশ্ন জাগে যে মাল্টিভার্স আর প্যারালাল ইউনিভার্স মধ্যে আসল পার্থক্যটা কি যদিও অর্থগত দিক দিয়ে মাল্টি মানে হচ্ছে অনেক আর প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল বা একটির মতো আর অনেকগুলো ইউনিভার্স মানে তো আমরা সবাই জানি যে ইউনিভার্স মানে হচ্ছে গিয়ে বিশ্ব তো মাল্টিভার্স মানে হচ্ছে গিয়ে অনেকগুলো বিশ্ব বা ইউনিভার্স নির্দিষ্ট কোন সংখ্যার প্যারালাল ইউনিভার্সকে মাল্টিভার্স বলা হয় বেশ কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ হইচই গিয়েছিল যে নাসার বিজ্ঞানীরা প্যারালাল ইউনিভার্সের সন্ধান পেয়েছে আর এমন আচমকা তথ্য বেশ সারা ফেলে দিয়েছিল বিজ্ঞানপ্রেমীদের মাঝে তবে বেশ কয়েকদিন পর আবার জানা গেল যে এমন কিছু সন্ধান আসলে পাওয়া যায়নি অর্থাৎ দিন শেষে পদার্থবিজ্ঞানের এই রহস্যময় অধ্যায়টা এখনও কুয়াশাই রয়ে গিয়েছে বিজ্ঞানীদের কাছে এখন বিজ্ঞানের ছাত্রছাত্রী আর অনুসন্ধানী মস্তিষ্কের মানুষের একটাই প্রশ্ন প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স সত্যি কি আছে पदार्थ विज्ञान तत्व मतलब ब्रह्मांडे महाविश्वर मत ही समान किश्व रोके प्रवाहित है जगत ठीक एम एक महाविश्वे मतई मिल्की ओ छायथ आजिली बेपार्सप्लेन करूनिवार्सार बेर एक पृष्ठा মানে একটা বইতে অনেকগুলো পেজ থাকে সো ওই বইয়ের মধ্যে যদি একটা পেজ আমাদের এই ইউনিভার্স হয় তাহলে আপনি ভাবতে পারেন যে একটা পেজের উপর কতগুলো পেজ থাকে মাল্টিভার্স মানে ওই বিষয়টাকেই বোঝানো হচ্ছে জাস্ট আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনার বইয়ে যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো মোটামুটি একটু গ্যাপে রয়েছে মানে শূন্য ভেসে ভেসে আছে এবং এই অল্প দূরত্ব অনেক বেশি এবং অকল্পনীয় তো একটা বইয়ের পৃষ্ঠাতে অনেক লেখা থাকে আপনি ধরে নিন যে যে লেখাগুলো আছে সেগুলো কোনো গ্রহ উপগ্রহ বা নক্ষত্র বা কোনো নিহারিকা বিভিন্ন কিছু হতে পারে মানে আমাদের ইউনিভার্সে যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলো আপনি ধরে নিন ওই বইয়ের পৃষ্ঠাতে লেখা আছে বা সেখানে গেথে আছে এখন সেইম একটা পৃষ্ঠা আপনি যদি ওই পৃষ্ঠার উল্টা করে ধরেন মানে যেই পৃষ্ঠাটিকে আপনি আমাদের ইউনিভার্সের সাথে কম্পেয়ার করছেন সেটির উল্টো করে ধরেন তাহলে বিষয়টা কি দাঁড়ায় অবশ্যই আপনি এটা অবজার্ভ করবেন যে একটির সাপেক্ষে অন্যটি হচ্ছে উল্টো যদি আমাদের ইউনিভার্সকে আপনি প্রসঙ্গ কাঠামো ধরেন তাহলে প্যারালাল যে ইউনিভার্সটি আছে সেটি হবে আমাদের উল্টো বাট প্যারালাল আরো মজা করে বলে বিষয়টা এরকম হয় যে বাদুর উল্টো হয়ে থাকে এবং আমরা মানুষ সোজা হয়ে থাকি এখন একটা বাদুর আর একটা মানুষ যদি একজন আরেকজনকে দেখে তাহলে মানুষ বলবে বাদুর উল্টো হয়ে আছে আর বাদুর যদি দেখতে পেত মানে যদিও বাদুর হচ্ছে অন্ধ তো অবশ্যই সে কি ভাবত মানুষ উল্টো হয়ে আছে তাই তো আরও সহজ করে বললে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাদের যে ইউনিভার্সটা আছে সেই ইউনিভার্স এর একটা ওয়াটার ইমেজ রয়েছে। ওয়াটার ইমেজটা হচ্ছে খুবই সহজ একটা বিষয় করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ধরুন আপনি কোন একটা পুকুরের পারে আপনি দাঁড়িয়েছেন এবং আপনার ডান হাতে কলম নি দাঁড়িয়েছেন তো আপনি পানিতে দেখতে পাবেন যে আপনার কলমটা আপনি রেখেছেন ডান হাতে কিন্তু ইমেজ বা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে হচ্ছে দেখাচ্ছে যে আপনার বাম হাতে কলম কি বলা হয় হচ্ছে ওয়াটার ইমেজ আমার কাছে মনে হয় না যে এক্সপ্লেন করার প্রয়োজন কারণ যারা নবম দশম শ্রেণীতে আলোর প্রতিসরণ বা আলোর প্রতিফলন পড়েছেন তারা এই বিষয়টা খুব ভালোমতো ক্যাচ করতে পারবে বাট আমি এক্সপ্লেন করছি যারা বিজ্ঞানের স্টুডেন্ট না তাদের জন্য সো এভাবেই প্যারালাল ইউনিভার্সের এর ফর্মেশনটা হয়ে থাকে একটু হয়তো আপনাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে বিষয়টা তারপরেও আমি চেষ্টা করব तो एक बोला अपने इंटरेस्ट ना पान अवश्य कमेंट सेक्शने आलोचना दीर्घायु करबना मन हम माल्टि पैराल यूनिर जो तफा रिमाइंड कर मिरर इमे समल भा प्यारूनी असंखार्स के मेटादा वाटारमेज सृष्टि प्यारूनि व्टार इमेज सृष्टि प्रत्येक लेयार करें एकटर एभवि जो अपनी अनेकगुल यूनिभार्स के कल्पना करें तो दादा से माल्ट ভাবে বোঝানোর একটি কারণ আমি আপনাদেরকে এটাই বোঝাতে যে যেহেতু আমি বলছি ওয়াটার ইমেজ ক্রিয়েট করে তার মানে আপনাকে বুঝে নিতে হবে বা আপনাকে ধারণা করতে হবে যে হয়তো বা প্যারালাল ইউনিভার্স মানে যেটা হচ্ছে আমাদের নিকটবর্তী যেই লেয়ারটা আমরা কল্পনা করি বা আমরা ভাবি হয়তো সেই লেয়ারে পৃথিবীর মতই আরেকটি গ্রহ আছে আবার এমনও হতে পারে যে আপনার মতো দেখতে আরেকজন মানুষ আছে সেখানেও হয়তো সূর্য আছে এবং আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের মতোই আরেকটি ছায়াপথ আছে মানে জমজ বা জমজের অনেকগুলো মানে যেটাকে বলা যায় ডুপ্লিকেট ট্রিপ্লিকেট বা কোয়াডুপ্লিকেট এরকম অনেক লেয়ার হয়তো থাকতে পারে অনেকগুলো গ্রহ থাকতে পারে অনেকগুলো রাজীব থাকতে পারে বা অনেকগুলো বাংলাদেশ থাকতে পারে বা অনেকগুলো আপনি নিজেই থাকতে পারেন কিন্তু তারা সেপারেটেড এবং একজন আরেকজনের খবর জানে না অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এইরকম কিছু সমান্তরাল মহাবিশ্ব রয়েছে যারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানে না একেই সাধারণভাবে প্যারালাল ইউনিভার্স বলা হয়ে থাকে আর নির্দিষ্ট সংখ্যার প্যারালাল ইউনিভার্সকেই বলা হয় মাল্টিভার্স হয়তো এই গ্রহে আপনি একজন ডাক্তার কিন্তু এমনও হতে পারে যে সমান্তরাল মহাবিশ্বের গ্রহে আপনি একজন ক্রিকেটার হয়তো सकिबुल हसन एक ग्रहे क्रिकेटर किंतु अन्य ग्रहे अभिनेता ধারণা করেন এই জগতের মতো অসংখ্য জগৎ আছে এবং আপনার মতো আরো অসংখ্য আপনি আছেন যেগুলো সমান্তরালে চলে। কেউ কোনো প্রভাব ফেলে না। আরেকটা বিষয় হচ্ছে যে সবাই স্বপ্ন এবং স্বপ্ন দেখতেও ভালোবাসি অথচ আমরা যখন ঘুমাই তখন আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে কিছুই বুঝতে পারি না কিন্তু ঘুমানোর সময় স্বপ্নের মাধ্যমে এমন কিছু ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। যেগুলো হয়তো আগে আপনি কখনো দেখেননি বা কখনো ঘটবেও না আর এজন্যই স্বপ্ন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন অনেক বিজ্ঞানীদের মতে আমরা যেসব ঘটনা নিয়ে সাধারণত ভাবনা চিন্তা করি সেগুলোই আমাদের স্বপ্নের মাধ্যমে ভেসে ওঠে আর কিছু বিজ্ঞানীর মতে আবার এটা হচ্ছে গিয়ে প্যারালাল ইউনিভার্সের কারণে ঘটে বলতে ইউনিভার্সের সবচেয়ে চমৎকার ব্যাখ্যা পাওয়া সম্ভবত কোয়ান্টাম যেহেতু কোয়ান্টাম ফিজিক্সে অনেক জটিল রকমের গাণিতিক ক্যালকুলেশন বা সম্ভাবনা রয়েছে তারপরেও একটা থিওরি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে থিওরিটার নাম হচ্ছে জম্বিক বেশ কঠিন না আমি বলার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব আমাকে একটু রেসপন্স করবেন কারণ আমি এত কষ্ট করে বললাম আর আপনি বুঝলেন কি বুঝলেন না সেটা যদি আমি না বুঝি তাহলে আমার জন্য বিষয়টা খুবই দুঃখজনক হবে আমরা সবাই হয়তো পরমাণুকে চিনি পরমাণুর যে শক্তিস্তর রয়েছে সেই শক্তি হচ্ছে ইলেকট্রন থাকে এবং আমরা জানি এবং সেই ইলেকট্রন স্পিন করে মানে তাদের স্পিনের ধরনটা হয় যে তারা ডানে বামে বিভিন্নভাবে তারা স্পিন করতে পারে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের এই মহাবিশ্বে পৃথিবী চন্দ্র সূর্য বা আপনি কোনো কিছুকে আপনি দেখেন সেগুলো একটা সার্টেন স্পিনে ঘুরে মানে যার যার নির্দিষ্ট ওয়েতে এক একটা এলিমেন্ট হচ্ছে স্পিন করে কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের মতে ইলেকট্রন একই সাথে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক দুই ওয়েতেই স্পিন করতে পারে যেমন পৃথিবী যেভাবে ঘুরছে সেভাবে একদম ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সে এভাবেই স্পিন করবে সে কখনো রিভার্ট করবে না তো এখন মনে করুন একটি বদ্ধ রুমে একটি ঘূর্ণায়মান পাশাপাশি সেই রুমে একটা বিড়াল রাখা আছে ইলেকট্রনটি স্পিন ডিটেক্টর একটি যন্ত্রের সাথে যুক্ত করা যার শেষ প্রান্তে একটি হাতুড়ি যুক্ত আছে যেই হাতুড়ির সামনে রাখা বিষাক্ত গ্যাস ভর্তি একটি কাচের টেস্ট টিউব ইলেকট্রনটি যদি ক্লক স্পিন করে তাহলে ডিটেক্টর যন্ত্রটি তা ডিটেক্ট করতে পারবে এবং হাতুড়ির আঘাতে সেই বিষাক্ত গ্যাস ভর্তি টেস্ট টিউবটি ভেঙে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে এবং সেই রুমে থাকা বিড়ালটি বিষাক্ত গ্যাসের কারণে মারা যাবে আর যদি ইলেকট্রনটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘরে তাহলে ডিটেক্টরটি কোনো সংকেত পাবে না সুতরাং হাতুড়িও নড়বে না এবং টেস্ট টিউবটিও অক্ষত থাকবে ফলে বিড়ালটিও বেঁচে যাবে এখন ক্ষেত্রে ঠিক কোন ঘটনাটি ঘটবে উত্তরটি একই সাথে খুব সহজ এবং কঠিন যদি ইলেকট্রনটি ক্লকওয়াইজ ঘরে তাহলে বিড়ালটি মারা যাবে আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে বিড়ালটি বেঁচে যাবে কিন্তু আমরা যেহেতু বলছি ইলেকট্রনটি একই সময়ে বা একই সাথে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবেই স্পিন করতে পারে তাহলে থিওরি অনুযায়ী ওই রুমে এখন এমন একটি বিড়াল রয়েছে যা একই সঙ্গে জীবিত অথবা মৃত অর্থাৎ পরীক্ষণের ফলাফল অনুসারে ওই রুমটিতে এমন একটি বিড়াল রয়েছে যা জীবিত না আবার মৃতও না এ ধরনের সম্ভাবনার কারণে একে বলা হয় ক্যাট থিওরি কোয়ান্টাম ফিজিক্স এই অদ্ভুত নিয়মের কারণে গাণিতিকভাবে একই স্থানে ভিন্ন ভিন্ন একাধিক এবং বিপরীত ঘটনা ঘটমান থাকার সম্ভাবনা থেকে যায় তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যদি প্যারালাল ইউনিভার্স থেকেই থাকে তাহলে সেখানে কি ভ্রমণ করা সম্ভব হবে কিনা উত্তরটা হচ্ছে তাত্ত্বিকভাবে সম্ভব তবে এর জন্য আবার ওয়ার্ম হোলকে প্রয়োজন হবে তো বেশ কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমি জানি না যে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে যদিও মাল্টিভার্স বা এই প্যারালাল ইউনিভার্স নিয়ে আরো আগেই আমি আলোচনা করতে চেয়েছিলাম তবে আমার কাছে মনে হয়েছিল যে যারা আমাকে শুনে তাদের বয়সটা অনেক কম স্কুল পড়ুয়া তারা হয়তো এত কঠিন বিষয়টা ক্যাচ করতে পারবে না যার কারণে আমি এটাকে স্বেচ্ছায় স্কিপ করেছিলাম লাস্ট কয়েকটা আমি দেখছিলাম যে বেশ কয়েকজন লিসনার আমি আসলে নামগুলো ভুলে গিয়েছি তারা রিপিটেডলি ফেসবুকে এবং আমাকে মেসেজ করছে যে ভাই মাল্টিভার্স নিয়ে বলেন ভাই মাল্টিভার্স নিয়ে বলেন আমার কাছে মনে হয় যে অ্যাভেঞ্জার্স বা ডক্টরকে দেখতে দেখতে একদম মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স অনেকটাই বুঝে গিয়েছে যার কারণে হয়তো তারাও ওই ব্যাপারে জানতে চায় বাট ইটস এ গুড সাইন আই অ্যাপ্রিস্ট ইট এজন্যই আমি মাল্টিভার্স নিয়ে এতক্ষণ ধরে আপনাদের সাথে বিভিন্ন কথাবার্তা বললাম আমি জানি না যে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বা কোন বিষয়টা আপনাদের কাছে সবচাইতে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আদারওয়াইজ আমি হয়তো বুঝতে পারবো না যে আপনার ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টা কি আই গেস যে এখন সবার মাথায় একদম জিলাপির মতো প্যাচ লেগে গিয়েছে সেই প্যাচটা খোলানোর জন্য যদি ওইটা মিউজিক্যাল শো না আমি আসলে মিস্ট্রি নাইন ওয়ান गफोसाइज करीना तक गान रखी आशा करब गई करो एनजय फिर बितर पर